শেষ হবে ইনশাল সুরাল হাদিদের শেষ অংশে আল্লাহ রব আলীন নবুতের কথা নবীদেরকে পৃথিবীতে পাঠানোর এই যে সিলসিলা জারি রেখেছেন কি জন্য কি উদ্দেশ্যে এবং কিভাবে মানুষ এক পর্যায় নবীদের শিক্ষা থেকে দূরে চলে যায় এবং যারা নবীদের পক্ষে থাকে এই দিনের জন্য সংগ্রাম করে তাদের জন্য কি মর্যাদা যারা এর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে তাদের কি অবস্থা হয় এগুলো সম্পর্কে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা এখানে রয়েছে এবং যে শব্দটি নিয়ে এই সুরার নামকরণ হয়েছে আল হাদিদ সেই শব্দটার আলোচনা এখানে আছে এই আয়াতের মধ্যে পঁচিশ নম্বর আয়াতে আছে আর আল হাদিদ অর্থ হচ্ছে লোহা একটা সুরার নাম হলো লোহা আয়রন এই লোহা নামকরণের নিশ্চয়ই অনেক বড় উদ্দেশ্য আছে আল্লাহালা যে কোনো নাম রাখেন কোন একটা সুরার এর মধ্যে হাকিকত আছে অনেক গুরুত্বপূর্ণ রহস্য আছে সুরালার নাম বাকার অর্থ গরু বা গাভী এই কাহিনীটার যথেষ্ট গুরুত্ব আছে সেই কাহিনী যখন মুসা আল্লাহ নাম নামকরণ উপলক্ষে বলা হয়েছে সুরাল বাকার গাভী বা গরু এটা তো কোনো অর্থ বোঝায় না কিন্তু এই গরু বা গাভীর কথাটা কোন প্রসঙ্গে এসেছে সেই উপলক্ষ্যে সুরার নাম এবং তার গুরুত্ব অনেক বেশি আল সাধারণ জিনিস কিন্তু কেন এই লোহার কি কি ভূমিকা এর অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সে কারণেই এই সুরার নাম আল হাদিদ হয়েছে আমরা এই হাদিদের ভূমিকা শুনলেই তখন বুঝব নামকরণটা কতটা যুক্তিসঙ্গত ছিল আল্লাহ তালা সাত করেন লাকাত আর বিলাই নিশ্চয়ই আমি পাঠিয়েছি আমার নবীদের আল বাইনাথ অর্থ হচ্ছে আল মো জেজাত অনেকা আল্লাহ দিয়েছেন যেগুলো ওনারা হক নবী এগুলো মানুষের জন্য একটা চিহ্ন লক্ষণ এবং দলিল প্রমাণ হিসাবে কাজ করেছে মেজা একটা দলিল হাতের লাঠি ছিল সেটা কি হয়ে গেল বিশাল সাপ হয়ে গেলে জাদুকরদের সমস্ত সাপকে খেয়ে ফেলল এখানে আলহালামকে আল্লাহ মৌজাদা দিয়েছেন কাফেররা বলেছিল তুমি যদি নবী হও মৌজেদা দেখাও তাহলে কি মৌজেজা চাও আল্লাহর কাছে বলে দেখি এই চানকে দুই টুকরা করে ফেল আমরা দেখি এরকম ইশারাক আল হরকমের চাঁদ দুই দিকে এর মধ্যে যে জ্ঞান গর্ভ কথা আছে যেটা কোন মানুষের রিসার্চ গবেষণা করে কোনোদিন আবিষ্কার করতে পারে না এবং এই কোরআনের মতো একটি সুরা একটি অনেক সময় আবার গোলাম মাহমদ কাদিয়ানি দাবি করেছে তার কি মর্যোধা আছে এরকম মিথ্যা নবী দাবি করতে পারে যাতে মিথ্যানবী দাবি না করতে পারে এই আল্লাহ তালা মর্যাদা দিয়েছেন যাতে করেছিলাম বাদশাহ সৌকল মুসলিম তার উজিরও মুসলিম সৌকল মুসলিম এখন এক লোক এসে দাবি করলো যে আমি তো নবী হয়ে গেছি এখন বাদশাহ তার উজিরের দিকে চাইলেন প্রধানমন্ত্রী তার পরামর্শদাতা তার অ্যাডভাইজার বলতো দেখি সে তো নবীত দাবি এখন কি করা নয় বাদশাহ বুদ্ধি কম উজিরদের বুদ্ধি বেশি থাকে মন্ত্রীদের বুদ্ধি বেশি থাকে তখন মন্ত্রী বললেন হ্যাঁ বুদ্ধি আছে সেটা হলো যে নবী হলে তো মর্যাদা দেখাইতে হয় তোমার কি মর্যাদা আছে দেখাও এখন সে তো বেকায়দা বললো মর্যাদা তো কিছু নাই কিন্তু তার মাথায় বুদ্ধি কিছু আছে যে মর্যাদা হলো যে আমি তোমাকে এখনই হত্যা করে আবার তোমাকে মর্যাদা কাম করো তাহলে আমার হত্যা করিতে ফেললো এটা তো হয়ে যাবো হত্যা আবার জিন্দা করতে পারবে তার তো কোন গ্যারান্টি নাই এখন বললে বসু ঠিক আছে আমি মর্যাদা সারাই বিশ্বাস তুমি নবী ঠিক আছো নামুজিবুল্লাহ তো অতি বুদ্ধিমান হয়ে গেলে আবার মরেজা মানুষকে প্রতারিত করতে পারে এইজন্য কিছু লোকেরা দুনিয়ার মধ্যে দেখা যায় অনেক ওলি আল্লাহ খুঁজে তো ওলি আল্লাহর দলিল কি মনে করে একটু কিছু দেখাতে পারে কিনা এরকম কিছু দেখাতে পারলে ফু সুদিসে সব ভালো হয়ে গেছে এরকম কিছু পাওয়া যায় কিনা বা এরকম কোনো কিছু একটা ঘটনা যদি রটাই দেওয়া যায় যে উনি এত কিছু পারেন এত গায়ে খবর জানেন ইত্যাদি যদি কিছু বলা যায় তাহলে মোটামুটি তিনি যে অলি এটার একটা মৌজেজা সাবিত হয়ে গেল ওলি হওয়ার জন্য মৌজেজা হওয়া শর্ত না আল্লাহর নেক বান্দা হওয়ার জন্য এরকম দেখানো শর্ত না যদিও কারামাতুল কারামাত আল্লাহ তালার খাতে বান্দা যারা তাদেরকে আল্লাহ তালা কোন সময় কারামাতের কিছু কাজ করিয়ে নিতে পারেন আল্লাহ তালা আমরা স্লাহাত মানা করলে কিন্তু কোন অলি আল্লাহ তার কারামাতে দেখানোর জন্য চিন্তা করে না আর সেটা দেখিয়ে লোকদের স্বীকৃতি আদায় করতে চায় না এগুলো যারা করে সব দুই নম্বর ওই মিথ্যা নবী তাবিদারের মতো আর নিজেরাও যারা বিশ্বাস করতে চাইবে তাদেরকেও এভাবে সতর্ক হওয়া লাগবে আখেরই নবীর পরে কেউ দাবি করলে যে আপনি মর্যাদা দেখান এই কথা বলাটাই তো বেকফি খা তামুন নাবি আর তো কোনো নবী হক না কোরআন আয়াত তো সবচেয়ে বড় দলিল দরকার কি তো আল্লাহ তালা নবীদেরকে মর্যাদা দিয়ে দলির প্রমাণ দিয়ে পাঠিয়েছেন যাতে দুনিয়ার মানুষ চ্যালেঞ্জ করে তাদেরকে না বলে মিথ্যা আর তাদের সঙ্গে আমি পাঠিয়েছি কিতাব এবং মিজান কিতাব পাঠিয়েছি সেই কিতাব তো হচ্ছে যে শরীরতর মেইন সোর্স সকল নবীকে আল্লাহ তালা কিতাব দিয়েছেন আর যে নবীকে সরাসরি কিতাব দেন নাই সমসাময়িক বা তার আগের নবী কিতাবকে অনুসরণ করতে বলেছেন কিতাব ছাড়া কোনো নবী পৃথিবীতে কোনো কাজ করেননি কিতাব যে মাধ্যমে পাওয়া নলেজ মুসা আলাহিসামকে আল্লাহ তালা কিতাব দিয়েছেন কিন্তু ওনার ভাই হারুন আলাইসাল্লামকে কিতাব দেননি বলছেন মুসা আর কিতাব ফলো করো ইব্রাহিম আলাইলামকে কিতাব দিয়েছেন সহফে ইব্রাহিম আবার ওনার সময় ওনার ভ্রাতুসু অথবা তাচত ভাই দুইটা রেওয়ায়াত আছে লুত আলাম ওনাকে বলেছেন তোমার নবী ইব্রাহিমের কিতাবকে তুমি ফলো করো তো সবাই কিতাব পায় নাই কিন্তু কিতাবকে ফলো করতে হয়েছে তাদেরকে কোনো না কোনো এই আল্লাহ তালা প্রত্যেক নবীকেই কিতাবের ফলো করার জন্য অনেকেই কিতাব দিয়েছেন বাকিদেরকে সমসামিক জমানা যে কিতাবকে আল্লাহ তালা ভ্যালিড রেখেছেন সেই কিতাবকে ফলো করতে বলেছেন এই কিতাব হচ্ছে আল্লাহ তালা পক্ষ থেকে মানুষের জন্য ওয়াহির মাধ্যমে প্রাপ্ত ইসলামী শরীয়তের জ্ঞানের প্রধান মাধ্যম প্রধান সোর্স দিনের এলেম দিনের আমল এবাদত সব কিছু আল্লাহ কাছে পাওয়ার জন্য মানুষের কাছে দুইটা সোর্স যে নবী সমসাময় থাকেন সে নবীর কাছ থেকে পাওয়া সুন্নাহ রাসুলিহি তিনি বলে গেছেন আমি চলে গেলাম এই দুইটা সোর্স রেখে গেলাম আমার কিতাব এবং আমার রাসুলের সুননত আপনি যদি দিনের কাজ করতে চান দিনের এলেম শিখতে চান লোকদেরকে শিখাতে চান দাবাতে কাজ করতে চান এলমি কাজ করতে চান তার কাজ করতে চান তাহলে আল্লাহর কিতাব এবং আলাম নবীন এই দুটোকে একসঙ্গে আলোচনা করতে হবে এই দুটোর থেকে জ্ঞান শিখতে হবে শুধু যদি কেউ হাদিস থেকে জ্ঞান শিখে কোরআন থেকে না শিখে তার ইসলাম মোকাম্মল হবে না শুধু যদি কোরআন থেকেই শিখে হাদিস না শিখে তার জ্ঞান মোকাম্মল হবে হবে না এটা মনে রাখতে হবে অনেক মুসলমান ভুল করে কেউ কোরআন পড়বে শুধু বলে যে হাদিস তো ঠিক নাই কোনোটা সহি কোনোটা দইফ আমি কোরআন নিয়ে আসি ওটা পুরোটা সহি আছে এটা মিথ্যা কথা প্রচুর হাদিস বখারি শাহি মোসলামের মত অনেক হাদিস এসে গেছে আলাই কমবে কিতাবিল্লাহ ওয়া সুন রাসুলহি আল্লাহ নবীর কথা মানবেন না আপনি শুধু কোরআন দিয়ে মুসলমান মুসলিম হয়ে যাবেন কে বলেছে আপনাকে আবার কেউ আছে শুধু হাদিস পড়বেন কোরআন তাদের বাড়ির কাছে কোরআন তেলাবাতের জন্য খতম করবেন শুধু করবেন না কিতাব তাদের কাছে আমি কিতাব দিয়েছি তাদের সঙ্গে কিতাব নাজিল করেছি কিতাব হচ্ছে প্রধান প্রধান প্রথম সোর্স ইসলামিক জ্ঞানের আপনি দিনের কাজ করতে হলে অবশ্যই এই কোরআন চর্চা করতে হবে কিতাব চর্চা করতে হবে পাশাপাশি দাঁড়ি পাল্লা মিজান কে আমাদের দিন আল্লাহ তালা দানি পাল্লা দিয়ে আমাদের আমল নামাজে ওজন করবেন দুনিয়ার মধ্যে আমাদের লেনদেন দেনা পাওনা হিসাব নিকাশের জন্য এই মিজান লাগে দাঁড়িয়ে পাল্লা লাগে এটা হচ্ছে ইনসাফ এর প্রতীকের জন্য ওজনের ওজন দেওয়ার জন্য এই দাঁড়িয়ে পাল্লার এই সিস্টেমটা স্কাইল যেটা আছে এটা ভেরি ইম্পর্টেন্ট এটা খুব দরকার এটা আল্লাহ তালা কেন দিয়েছেন মিজানটা যাতে করে মানুষ হ্যাঁ কি করতে পারে ইনসাফ কা বুঝার জন্য পাল্লা দিয়ে মাপতে হবে তাহলে একটা হলো ফিজিক্যালি এই পাল্লা আক্ষরিক অর্থে আর একটা হচ্ছে যে মানুষের মধ্যে ব্যালেন্স বোঝার জন্য সবকিছুকে ঠিক মতো মতো রাখার জন্য আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে নলেজের মধ্যে লেনদেনের মধ্যে কাস্টমারের মধ্যে মানুষ যেন ব্যালেন্স রাখে এটাও কিন্তু মিজান। আল্লাহ এই দুনিয়ার মধ্যে কিতাব দিয়েছেন আবার মিজান দিয়েছেন চিন্তা করে দেখেন তো যদি এই মিজানের কনসেপ্ট দাঁড়িয়ে পাল্লা ওজন করার একটা সিস্টেম আল্লাহ তালা মানুষকে না দিতেন তাহলে কিন্তু দুনিয়ার অনেক কিছু অ্যাকোরেট হতো না হিসাব নিকাশ আমাদের দেশে অনেক সময় কোন কোনো জিনিস আন্দাজেও বেচা কিনা হয় হয় কিনা মাসের ভাগা কিনছেন না ছোটকালে কালে দেখো যখন ছিলেন ওটা মাপা হয় না পাঁচ টাকা ভাগা দশ টাকা ভাগা এক ভাগা নিয়ে যাও কিন্তু এই ভাগা হলে করলে তো বেশি মানে অ্যাকুরিট হবে না বড় বড় কাজ কর্ম ওগুলো ওজন করতে হবে এখন ধান চাল এই সব কিছু বিশাল বিশাল জিনিসগুলো তো মাপতে হবে যদি এই মাপ মাপার মতো ব্যবস্থা যন্ত্র কনসেপ্ট জ্ঞান আল্লাহ না দিতেন তাহলে দুনিয়ার মধ্যে কাজ করবা কিন্তু আসলে অসুবিধা হয়ে যেত হতো না বেশ অসুবিধা হয়ে যায় দশ মন চাল মাপবেন আপনি নাকি এমনি করে খালা করে থিবেন যে এখানে দশমন আছে। কেমনে বুঝবেন এখন দশ মনের জায়গায় সাত মন থাকে তিন কেজি জায়গায় যদি আড়াই কেজি থাকে আরে মিজান দিয়ে তো ঠকায় মানুষের গোষ্ঠ কিনতে গেলে এক কেজি কিনলে মনে হয় যেন এক কেজি হবে কিনা এরকম করল হ্যাঁ দেখা গেল আর যদি তাহলে তো আর কথাই নেই কিরকম ঠকান টেস্ট কায়েম হবে না ইনসাফ কায়ে হবে না ইনসাফ কায়ে করার জন্য দুনিয়ার জুলুমকে উঠানোর জন্য আল্লাহ তালা দুটো দিনের দিয়েছেন কিতাব দিয়েছেন মিজান দিয়েছেন আজকে দুনিয়া জুলুমে ভর্তি হয়ে গেছে মানুষ ইনসাফ পায় না সারা দুনিয়া আজকে অশান্তির আগুনে দাও করে চলে শান্তি নাই পিস নাই কত রকমের কত কিছু চলে কত ইন্টারন্যাশনাল কনফারেন্স কত গোড্রেবিল বৈঠক কত সামিট শীর্ষ সম্মেলন কত কিছু করে কিন্তু শান্তি কায়ে হয় না অশান্তি দূর হয় না কারণ কি ইনসাফ নাই এটা আসল কারণ না দুনিযা সংঘর্ষ সন্ত্রাস যুগ্ধ বিগ্রহ সবকিছু কেন হয় ইনসাফ না থাকার কারণে তো ইনসাফ কায়ে দুনিয়ার মানুষ চেষ্টা করলেই ইনসাফ কায়ে করতে পারবে না ইনসাফ কায়েম করার জন্য দুটো জিনিস লাগবে আর কিতাব নিজান কিতাব হচ্ছে ওয়াহির জ্ঞান আল্লাহ প্রদত্ত জ্ঞান আল্লাহর কাছ থেকে নাজিল হওয়া ওয়াহির মাধ্যমে প্রাপ্ত জ্ঞান মানুষের রিসার্চ গবেষণা পিএইচডি শেষ করে মানুষ ইনসাফ কাতে হয় সুবিধা হয় না মানুষের অশান্তি দূর হবে না এক জায়গায় মানুষের শান্তির ব্যবস্থা আছে ইনসাফ কায়ে সুযোগ আছে যে মানুষ কি করবে কিতাব কায়েম করবে তাহলে মিজানও ঠিক আমল করবে দুনিয়াতে মিজান তো সব জায়গায় আছে দাঁড়িয়ে পাল্লা ওজন করার ব্যবস্থা এরপরে তো নাই আর কি মানুষের কাছে কিতাবের খবর কিভাবে দিতে হয় এই যে আল্লাহ তালা এই সুন্দর কথাগুলো কিতাব নাজিল করে সারা দুনিয়ার মানুষকে ইনসাফের দিকে আনার জন্য সুযোগ করে দিয়েছেন তারা তো আসছে না অনেকে কিতাবের খবর পাচ্ছে না তাদেরকে কিতাবের দিকে আনা কিতাবের খবর দেওয়া এটা কিন্তু আল্লাহ বলেছেন এবং গুরুত্ব দিয়েছেন এই কিতাবটা হচ্ছে কাছে এরকম কিতাব আছে দলিল প্রমাণ আছে আল্লাহর পক্ষ থেকে এবং এটাকে তেলাব করে পড়ে জ্ঞান পায় এটা তার জন্য কত বড় একটা এখানে আছে। কাছে কত পার্থক্য যে ব্যক্তি কোরআন হাদিসের জ্ঞান পেলো শরীয়তের জ্ঞান পেলো এটা চর্চা করলো আর যে পেলো না বঞ্চিত থাকলো কত ব্যাসক এই এই কথা আল্লাহ তালা অন্য জায়গায় বলেছেন হাল ইস্তাউল্লা দিন আয়া আলামুন্লা দিন আল্লাহ আলামুন যারা এলএম শিখলো কোরআন হাদিসের কথা বুঝলো আমল করলো শিখলো আর যারা এইগুলো শিখলো না তারা কি কখনো এক সমান হতে পারে এখন এই গুরুত্ব আল্লাহ মিজান কতগুলো কথা বলেছেন মিজান সম্পর্কে আকাশ কে আকাশ কত উপরে অনেক উপরে আকাশ যদি আরেকটু নিচে হতো দেখেন আমাদের মাথার বেটার স্বাদ আছে এখানে এ ঘরে এরকম নিচে যদি আকাশ হতো তাহলে আমাদের জীবন হাপি উঠতো চোখের দৃষ্টি এর বেশি যায় না বা এরকম একশো তালা উঁচু হলেও যদি হতো তাহলেও অনেক আমরা টায়ার্ড হয়ে যেতাম কিন্তু আল্লাহ তালা আকাশকে এত উপরে নিয়ে গেছেন আমাদের মুক্ত জমিনে বিচরণ করার জন্য দৃষ্টিকে কত দূরে নেওয়ার জন্য কত বিশাল দূরে নিয়ে আকাশের সাপটা তৈরি করে রেখেছেন আল্লাহ তালা এটা কিন্তু অনেক চিন্তার বিষয় আমাদেরকে আল্লাহ আল্লাহতালা কত বড় আইডিয়া পেশ করেছেন মানুষের কনসেপ্ট ঢুকিয়ে দিয়েছেন আল্লাহ মিজান যে খবরদার তোমরা এই মিজান দাঁড়িয়ে পাল্লার ব্যাপারে সীমা লঙ্ঘন করোনা মানুষকে ঠকিও না। আল্লাহ ফিল মিজান ঠকিয়ে সীমা লঙ্ঘন করোনা যারা আছে তারা তখন পাবলিক থেকে কিনে ওজন করে নেয় নিজের দাঁড়িপালা দিয়ে বেশি করে নেয় আবার যখন অন্যদের কাছে বিক্রি করে তখন কম দিয়ে বিক্রি করার চেষ্টা করে দোনদিকে সীমা লঙ্ঘন করে মিজান, তিনটি আয়াতে আল্লাহ বারে বারে দেওয়ার জন্য তিন আয়াতে বললেন তিনবার আসলে। যে তোমরা কি করো ও আকিমুল ওয়াজন ওজন কায়ম করো ঠিক মতো ব্যাস্ক করো না বিলকে ইনসাফের সাথে ওজনের লেনদেন গুলো করো তুখসিরুল মিজান মিজান ওজন মানুষকে ঠকিও না কখনো এই গুরুত্বপূর্ণ জিনিস মিজান এই ব্যালেন্স আল্লাহ দিয়েছেন আমাদেরকে তিনি কি পাঠিয়েছেন। মৌজাদা দলিল প্রমাণ দিয়েছেন তাদের সঙ্গে কিতাব পাঠিয়েছেন কিতাব হচ্ছে সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসা ওয়াহি এটা হচ্ছে ডাইরেক্ট ওয়াহি আর আল্লাহ নবীকে আল্লাহ যেটা দেন সুননা বা হাদিস সেটা হচ্ছে ইনডাইরেক্ট ওয়াহি সেটা হাদিস আমরা নামাজ মধ্যে তেলাবাত করি না লেখাপড়া করার জন্য হাদিস পড়ি এই জন্য মাতলু তেলাওয়াতের ওয়াহি না সবগুলো আল্লাহ তালা পক্ষ থেকে হক জিনিস দিয়েছেন তারপরে কিতাবের পরে মিজান দিয়েছেন তাতে মানুষ ইনসাফ কায়ে কথা আল্লাহ অন্য আয়াতে বলেছেন আপনার রবের কথাগুলো বাক্যগুলো হুকুমগুলো একবারে পরিপূর্ণ হয়ে গেছে আদলা সত্যের দিক থেকে পরিপূর্ণ সত্যবাদিতার দিক থেকে হকথার দিক থেকে আর আদলা ইনসাফের দিক থেকে তাহলে ইসলাম হচ্ছে সত্যবাদিতা সত্যর একমাত্র মাপকাঠি আর ইসলাম হচ্ছে একমাত্র ইনসাফের তরিকা পৃথিবীতে হক সত্য পাওয়ার আর কোনো ব্যবস্থা নাই পৃথিবীতে ইনসাফ কায়েম করার আর কোনো তরিকা নাই ইসলাম ছাড়া তাহলে পৃথিবীর জুলুম নির্যাতন বে ইনসাফ দূরীভূত করতে হলে একমাত্র আল্লাহর দিনের দিকে আসতে হবে কোরআন করার জন্য আর কোন বিকল্প নাই এই জন্য আমরা যারা নন মুসলিম লাভ হবে আমাদের নিজেদের অবস্থা কি আমরা যারা মুসলিম আমাদের দেশে এই কোরআন হাদিস ইসলামকে আমরা কায়েম করতে পারলাম আর যা দুশ্মনী শুরু হয়ে গেছে আমাদের দেশে দিন ইসলাম এখন দুশ্মনী একটা চূড়ান্ত টার্গেট হয়ে গেছে মাদ্রাসা থেকে কিভাবে ইসলাম উঠিয়ে দেওয়া যাবে সকালবেলা বাচ্চারা মকত্যকে সকালে নিয়ে আস এরপরে মাদ্রাসা সিলেবাসে ইসলাম আরবি কোরআন হাজি কিভাবে উঠেই দেওয়া যায় স্কুল কলেজে সিলেবাসে নাম্বার কমিয়ে দিয়ে ঐচ্ছুক করে নেওয়া হয়ে গেছে এইভাবে করে দিনের পরদিন খালি কাজ একটাই হচ্ছে কিভাবে ইসলাম কমানো যায় দেশে ইসলাম বেশি হয়ে গেছে এই হুম আমাদের দেশের বর্তমান হালত এখন এরপরে আল্লা তালা আরেকটা নাজিল করেছেন এত কিছু নাজিল করে শ্বাস হয়নি আরেকটা বাকি আছে সেটা কি আল্লাহ বলেন যে আমি আরেকটা লোহাও নাজিল করেছি লোহা নাজিল করেছি ফিহেবা আসুন সাদিদ যেটার মধ্যে অনেক শক্তি আছে অনেক পাওয়ার আছে যেটা দিয়ে অনেক কিছু করা যায় এতক্ষণ আল্লা তালা এত দামি দামি কথা বললেন এত দাম কথা বললেন আল্লাহ কেন লোহার কিছু গুণ আল্লাহ তালা বলছেন যে আমি যে লোহার নাজিল করেছি এটার মধ্যে অনেক বড় পাওয়ার আছে এটা দিয়ে অনেক শক্তি শক্তির মধ্যে রয়েছে লোহা দিয়ে অনেক কিছু করা যায় অনেক শক্তির লোহার মধ্যে আসে বাঁচুন সাদী ওয়া ম্যান অফ এখন শক্তি যেটা আছে বাসুন শক্তিটা কোন সময় খুব পজিটিভ হয় আবার কোন সময় কি হয় নেগেটিভও তো হয়ে যায় পাওয়ার কোন সময় খুব ভালো কাজ লাগে পাওয়ার অনেক সময় ক্ষতি করেও ফেলে পাওয়ার থাকলে মানুষ মিস করে এখন আল্লাহ বলেন যে বাসুন স্বাদ তো আছে এর মধ্যে অনেক পাওয়ার আছে কিন্তু এখন এটাকে পাওয়ার কে সবটাই যে নাস দেখো এর মধ্যে ক্ষতির প্রমাণ আছে কিছু কিছু একটু পরে আমরা এক্সাম্পল দেব যে ভালো জিনিসটাকে অনেক সময় মানুষ ক্ষতির কাছে ব্যবহার করে যেমন আপনার ঘরে দাও আছে কুড়াল আছে এগুলো ভালো জিনিস না অত্যন্ত কাজের জিনিস এগুলো লোহা দিয়ে এখন এক বে যদি দাও হাতে নিয়ে একজনকে জবাই করে দিল কুড়াল দিয়ে একজনকে আঘাত করে মেরে ফেল কামটা তো খুব খারাপ হয়ে গেল কুড়ালটা দাউটা হাতের কাছে না পারলে তো এই অবস্থা হতো না তো এখন ক্ষতি মধ্যে আছে কিন্তু এরকম দুই চারটা লোক যদি ক্রাইম করে বসে তাই জন্য লোহার ফায়দা শাস পর্যন্ত এই লোহার আরো কাজ আছে হুম আল্লাহ একটু দেখতে চান যে কে আল্লাহ নবী সাহায্য করে আল্লাহকে সাহায্য করে অরুসুল্লাহ আল্লাহ নবীদেরকে সাহায্য করে লোহা ব্যবহার করে বিল গাইব আল্লাহকে না দেখে তাহলে আল্লাহকে সাহায্য করে করা লাগে লোহা ব্যবহার করে আল্লাহ নবীকে সাহায্য করা লাগে লোহা ব্যবহার করে লোহার তো অনেক কাজ আছে দেখা যায় লোহার কাজগুলোর ব্যাপারে আমরা দেখি এখন এই লোহার কাজের মধ্যে ফিহেবা আসেন সাদিদ এর মধ্যে অনেক শক্তি আছে অনেক পাওয়ার আছে তার হচ্ছে এর মধ্যে পাওয়ার বলতে লোহার পাওয়ারটা কিভাবে প্লাস্টিক দিয়া নাকি অস্ত্র সব গুলোর পিছনে কি এই লোহা মিয়া কাজ করছে লোহা কাস আগের জামানা যখন এরকম আগ্নি আস্ত্র ছিল না ফায়ার আর্ম ছিল না আগের অস্ত্রগুলো কি কি ছিল তরবারি সুরি তারপরে বর্ষা তীর কিছু লোহা আবার আত্মরক্ষার জন্য লোহা আগে আত্মরক্ষার জন্য কি লোহা দিয়ে কি বানাত ঢাল বা বর্ম ঢাল এবং বর্ম ঢাল দিয়ে এভাবে হাত দিয়ে ধরতো মাথা মুখ শরীরকে হেফাজত করার জন্য আর বর্ম লোহার গায়ে পড়তো তাহলে এটা যেমন অফেন্সিভ কাজের জন্য ব্যবহৃত হতে ডিফেন্সিভ কাজের জন্য কাজের জন্য ব্যবহৃত হয়েছে এ হল আগের জামানায় বর্তমান জামানায় লোহা দিয়ে কি কী অস্ত্র বানানো হয় সকল আপনার আগ্নেয়স্র থেকে শুরু করেন আগ্নেয়ের গোড়ার মধ্যে নিশ্চয়ই বন্দুক বলেন রাইফেল বলেন পিস্তল বলেন এরপরে মেশিন গান বলেন তার আর কি আছে। ট্যাংক বলেন কামান বলেন সবগুলোর পিছনে লোহা আছে গোলা বারুদের পিছনেও লোহা আছে। আর এখন তো আরো কিছু আরো মারাত্মক ইউজ করা হয় এগুলো লোহার সঙ্গে মিলে লোহার মিশ্রণ আছে এর ভিতরে বোমা থেকে আরম্ভ করে যা কিছু বানানো হয় সবগুলো পিছনে লোহার বিশাল ভূমিকা রয়েছে লোহা ছাড়া কোন অস্ত্র চিন্তাই করা যায় না সেই বাসুন বাসুম এই মধ্যে যে কি পাওয়ার আছে এটা তো আজকে আর এত বিস্তারিত ব্যাখ্যা বর্ণনা করতে হয় না যুদ্ধ বিগ্রহ যা দেখলেন না সরজীবনে টিভিতে যা দেখা যায় এই লোহা কি পাওয়ার পৃথিবীতে প্রদর্শন করতে পারে বাসুন বাধিদ এখন এই বাসুন বাদিদ এই লোহাকে পজিটিভ কাজে লাগানোর জন্যই আল্লাহ তালা দিয়েছিলেন কিন্তু মানুষ তো নেগেটিভ কাজে লাগিয়ে ফেলে এখন এই জন্য আল্লাহ তালাকে তো দায়ী করা যাবে না এখন দাও কুড়াল সুরি কিছু না থাকলে তো মাছও কাটতে পারতেন না তরকারিও কাটতে পারতেন না গোস্তও কাটতে পারতেন না গরু জবাই করতে পারতেন না আমরা কি করতাম কেউ যদি বলে যে আল্লাহ লোহা করছেন লোহা না থাকলে পৃথিবীতে এত মারামারি ঘটতো না তাহলে আমাদের জীবন কেমন চলতো সকল অস্ত্র যা কিছু হয় সব কিছু তো এই লোহা দ্বারাই তৈরি হয় এখন এই মানা নাসের মধ্যে আরো আছে বাসুন শুন স্বাধীন হল অস্ত্র যেগুলো মারণাশ্রয় হিসাবে কাজ হতে পারে মানুষকে অন্যায়ভাবে ব্যবহার করে আবার কেউ অন্যায়ভাবে ব্যবহার করতে গেলে আপনি নিজের আত্মরক্ষা করতে হলে তো অশ্রয়গুলো লাগবে তাহলে যে আক্রমণ করতে আসে অন্যায় ভাবে সে তো মিসইউজ করলো আপনি যে নিজেকে ডিফেন্ড করার জন্য ব্যবহার করতেছেন এটাও কি মিসইউজ হবে এটা তো জরুরি ছিল মান আবার এছাড়াও অনেক জরুরি মানা ফায়দা প্রয়োজন ব্যবহার আসে আপনার লোহা দ্বারা যেমন আমাদের লোহার সরঞ্জাম আর কি কি লাগে আর যা দরকার সবকিছুর জন্য তো লোহা লাগতেছে বিল্ডিং বানাতে স্ট্রাকচার গুলো ফ্রেম গুলো করতে হ্যাঁ আপনার ইয়ে দিতে ফাউন্ডেশন দিতে তারপরে আপনার এই কিছু করতে রড লাগবে ইত্যাদি গাড়ি বানাতে গাড়ি ঘোড়া যা আসে প্লেন থেকে স্টিমার সবকিছু ট্রাক বলে না জিপ বলেন আর বাস বলেন সবগুলো আসল লোহা ছাড়া তো তারই হবে না দেখা যাচ্ছে এত ব্যবহার এত কিছু দুনিয়ার মনের জন্য জীবন তো চলবেই না লোহা ছাড়া গাড়ি চাকা ঘুরবে না লোহা ছাড়া এখন যদি আপনি গানি ছিল একসময় লোহা চাওয়া হয়তো বা গরুর গাড়ি ছিল কিনা। তাই না তাও লোহা লাগছে আর এখনকার মানায় তার গরু গাড়ি নাইও এখন যে সমস্ত দুনিয়া চলতেছে দুনিয়ার চাকা যতগুলো ঘুরতেছে সবগুলার পেছনে নেই লোহা আছে যত ফ্যাক্টরি বলেন মেশিনারিজ বলেন না বল্ট বলেন সবগুলো কি লোহা লোহা তা কিছুই হবে না দেখা যাচ্ছে মানুষের বডিতে আয়রন লাগে ভেরি গুড এখন তো বিজ্ঞানীরা আমি করছে যে লোহা এমন কামের জিনিস মানুষের শরীরেও লোহা লাগে আয়রন লাগে এখন রক্তের অবস্থা ঠিক রাখতে হলে আয়রনের পরিমাণ ভালো থাকতে হবে এখন রক্ত যদি রক্ত রক্তশূন্যতা হয় আয়রন কম থাকে এখন মানুষকে আয়রনের ট্যাবলেটও খাওয়ানো লাগে কেউ যদি মনে করে যায় সেটা ট্যাবলেট খাইতে হলে কায়দা করে খাইতে হবে কেউ যদি বলে ট্যাবলেটের মধ্যে আয়রন কম থাকে মাটি দিয়ে আল্লাহ তৈরি করেছেন এই আয়রন লোহা থেকে আসে মাটির মধ্যে আসে আল্লাহ তালার সৃষ্টির কুদরতকে এগুলো নিয়ে চিন্তা করলে মানুষের আল্লাহর কুদরতের সীমানা সম্পর্কে মানুষের ধারণা কিরকম হতে পারে কর্মকান্ড দেখে যে আর্কিটেক্ট এগুলা ড্র করেছে যে বিল্ডার বানিয়েছে তার প্রশংসা করে কিন্তু আসল যিনি দেনা সমস্ত মেটেরিয়াল যিনি দিলেন সে আল্লাহর কথা চিন্তা করে না সে আল্লা দমে দমে আমরা স্বীকৃতি দেওয়া দরকার শোকর আদায় করা দরকার মানুষের অনেক ফায়দা আছে লোহার মধ্যে এখন আরো কাজ আছে লোহার তাহলে অস্ত্রপাতি যন্ত্রপাতি থেকে মেশিনারিজ গাড়ি ঘোড়া থেকে শুরু করে মানুষের ফায়দার শেষ নাই সবগুলো শেষ করার পর আল্লাহ বলে আরো কাজ আছে লোহা পাঠিয়েছেন আরো কাজ আছে ময়দানে লোহা কে ব্যবহার করে কে আল্লাহ এবং তার রসুল সাহায্য করল এটাও আল্লাহ তালা দেখতে চান তাহলে পৃথিবীতে লোহা দেওয়ার পিছনে আল্লাহ তাদের আরেকটা মাসুদ আছে যে হক এবং বাতিলের মধ্যে দ্বন্দ্ব হবে ক্লাস হবে এই লড়াই হবে এই লড়াইটা হচ্ছে যে হ্যাব এই ক্ষেত্রে মানুষকে দিনকে রক্ষা করার জন্য দিনের দুঃমন্দে মোকাবিলা করার জন্য যে অস্ত্র ব্যবহার করে আল্লাহ এবং তারা সুখে সাহায্য করবে এই কাজেরও দরকার আছে এই লোহার জন্য। তাহলে আল্লাহ তালা এই লোহার কত ফায়দা দিলেন এবং আল্লাহর দিনের জন্য প্রয়োজন বোধ ব্যবহার করার যে ফজিলত আছে গুরুত্ব আছে সেটাকে সর্বশক্তিমান এবং তিনি হচ্ছেন অপরাজিত শক্তি এখন লোহার অনেক শক্তি আছে কেউ যদি বলে কে যে লোহার সবগুলো মালিক আমি হয়ে গেছি এই দুনিয়ার অস্ত্র শস্ত্রের সবগুলো মালিক বেশি অস্ত্র আমার কাছে আছে সে নিজেকে অনেক শক্তিশালী মনে করে ঠিক না কথা আমাদের দেশের লোক যেগুলো আছে তাদের হাতে যখন অস্ত্র হয়ে যায় তখন সে কি মনে করে আপনাকে চ্যালেঞ্জ করে বলবে কারণ সে জানে আপনার কাছে অস্ত্র আসে এবং আপনাকে টেরোরাইজ করবে সে সন্ত্রাসী হবে আপনাকে সন্ত্রাসের আক্রমণ বানাবে কারণ কি কি দিয়ে সন্ত্রাস করে সে অস্ত্র আছে যেটা গোড়ায় লোহা আপনার কাছে অস্ত্র নাই অস্ত্র অনেক শক্তিশালী মনে করেছে পৃথিবীতে জালিম শাসক যারা ছিল তারা অনেক অস্ত্র জোগাড় করে ছোটখাটো দেশ দখল করে আর তাদেরকে চ্যালেঞ্জ করে তারা মনে করে তারা অনেক শক্তিশালী এখন পৃথিবীতে সুপার পাওয়ার যারা তারা অনেক অস্ত্র জোগাড় করে বসে আছে। অ্যাটমিক যন্ত্রপাতি আণবিক বোমা এরপরে টেকনোলজির গোড়ায় তো অনেক কিছু চলে টেকনোলজি তো লোহার অনেক কিছু তার সঙ্গে আছে। টেকনোলজি আর অস্ত্র দুইটা হাতে আছে তারা মনে করে সারা বিশ্বের হল মোর মুরব্বীব আমরা আমরা বলব বাংলাদেশে কে ক্ষমতায় আসবে কে ক্ষমতায় যাবে পাকিস্তানে কে ক্ষমতায় আসবে কে ক্ষমতায় যাবে হ্যাঁ এভাবে মুসলিম দেশগুলোকে আমরা লাইন করব। তারা এগুলো করতে চাচ্ছে ঠিক এটাই হচ্ছে অলমোস্ট তো এভাবে যারা যখন মানুষ এই বেশি অস্ত্র মালিক হয়ে যায় তখন তার এরকম কনফিডেন্স চলে আসে নিজের উপরে গর্ব অহংকার এবং তার ভিতরে ডিকটেটরশিপ তার ভিতরে স্বেচ্ছাচারিতা অন্যদেরকে কন্ট্রোল করা মানসিকতা পয়দা হয়ে যায় সে নিজেকে অনেক শক্তিশালী মনে করে কারণ সব লোহা তার হাতে এসে গেছে আল্লাহ তালা বলেন লোহার মধ্যে আমি অনেক পাওয়ার রেখেছি ঠিকই আমি তো তাদের সৃষ্টিকর্তা তবে মনে রেখো সর্বশক্তির অধিকারী কে আল্লাহ থাকলেও পরে অপরাজিত হবে না আজিজ গালে যাকে কেউ পরাজিত করতে পারে না তিনি একমাত্র আল্লাহ রাশিয়া আলারা অনেক লোহা লক্ষ অস্ত্রবাদে নিয়ে আফগানিস্তান দখল করেছিল। পারল না তাদের এই লোহা অস্ত্র শস্ত্র তাদেরকে বিজয়ের হিসাবে ধরে বিজয়কে ধরে রাখার কন্ট্রোল ধরে রাখা পারলো না এখনো যারা চেষ্টা করছে তারা পারবে কোন গ্যারান্টি আছে কারণ আমার আল্লাহ বলে দিয়েছেন তোমাদের অস্ত্রের মধ্যে শুধু পাওয়ার না মানে এটার মধ্যে পাওয়ার আছে আমার হুকুমে আমি পাওয়ার দিয়েছি মানুষের কাজের জন্য কিন্তু মনে রেখো চূড়ান্ত ক্ষমতা অস্ত্রের হাতে না চূড়ান্ত ক্ষমতা কার হাতে আল্লাহ হাতে এই সারা দুনিয়ার মানুষ করে যারা অস্ত্রওয়ালা তারা করে এখন আমরা যারা মুসলিম মনে করি আমাদের করা উচিত আল্লাহ যে সর্বশক্তিমান্লা এই একইন কে আমাদের পাকাপুক্ত করা দরকার তার আলোকে আমাদের কাজ হওয়া দরকার লোহার কথা আল্লাহ বললেন শেষ করলেন আল্লাহ তালার সর্বশেষ পাওয়ারের গোড়া আল্লাহ তালার হাতে এই জন্য লোহা থাকলেই অস্ত্র থাকলেই পাওয়ার ফুল হবে না পাকিস্তান আলারা যখন আনবিক বোমা আবিষ্কার করলেন মনে হইল অনেক বড় পাওয়ার হয়ে গেছে খুব খুশি এখন দেখা যায় তাদের হাতে পারমাণিক অস্ত্র থাকা সত্ত্বেও কি অবস্থার শিকার হচ্ছে এখনকার পাইছেন তো তাহলে পারমাণিক অস্ত্র থাকলে লাভ হলো এটা ব্যবহার করার মতো মুরাদ আছে আল্লাহ মাফ করে ব্যবহার হওয়াটা ভালো না কিন্তু নিজেদের হাতটা রক্ষা করার জন্য ব্যবহার করার মতো মনে হয় যেন কোনলমানরা যদি একই করত মুসলিম দেশগুলোর আজকে দুরাবস্থা হতো না তাহলে আমাদের বস্তুর উপরে একই নয় একই কার উপরে থাকবে আল্লাহরে রক্ষাকারীকে আল্লাহ বাঁচাবেন কে আল্লাহ এই মুসলিম উম্মাদ উপরে উঠতে পারবে না তবে আল্লাহর একেন করে থাকলে আল্লাহ তালা বলেছেন তোমরা তোমাদের চেষ্টার ভিতরে তদবির করো পারমাণবিক অস্ত্র বানাতেও আপত্তি নাই যদি অন্যদের মোকাবিলা করতে হয় আরো মিসাইল তৈরি করতে কোনো আপত্তি আল্লাহ থেকে বরং আল্লাহ একমাত্র মুসলমানদের বল না তাদের বল কোন জায়গায় ইমানের বল আল্লাহর উপর ইমানের বল তোমরা আল্লাহিনী তোমরা বিজয়ী হবে যদি তোমরা সত্যিকার মমিন হও তোমরা বেশি অস্ত্রের মালিক হয়ে গেলে বিজয়ী হয়ে যাবে আল্লাহ তাল্লাহ বলেননি আজকে উম্মাকে এই যে আল্লাহ তালা নবী পাঠিয়েছিলেন অনেক নবী কিতাব পাঠালে ইত্যাদি বললেন পরে রায় আল্লাহ এখন বলছেন যে আমি নবী অনেক পাঠিয়েছি দেখো আমি পাঠালাম পাঠিয়েছিলাম নুহা নু ইসালামকে আর ওয়ালনাফিজুর নবুয়াল কিতাব আর এই দুইজনের বংশের মধ্যেই আমি নবুয় তার কিতাব দিয়েছি যত নবী নুহা আলা সাল্লামের পরে এসেছেন সমস্ত নবীরা ওনার বংশধর কথা ঠিক কিনা নুহু আলহ সালামের আরো ভাইটাই ছিল আদম সালামের আওলাদ তো একমাত্র না আরো আউলাদ ছেলে পেলে ছিল কিন্তু নুহ আলা পরে পরবর্তী পর্যায়ে সমস্ত নবীরা ওনার বংশ থেকে এসেছে ওনার ভাইটাই কেউ থাকলে অন্য কোন বংশ থেকে আর আসেনি পরে এক পর্যায়ে নুহা আলাহ সাল্লামের বংশ বিস্তার হতে হতে আরো পৃথিবীতে কত শাখা প্রশাখা ছড়িয়ে পড়লো পরে আল্লাহ তালা নবুয় দিলেন হজরত ইব্রাহিম আলহ সালামকে এবারে নবুয় ওনার পরে কার বংশে আসল সমস্ত নবুয়ত সমস্ত নবীরাই ইব্রাহিম আলাহ সাল্লামের বংশের মধ্যে এসেছে ইব্রাহিম আলাহ সাল্লামের জামালার পৃথিবীতে অনেক বংশ ছিল অনেক জ্ঞাতিগোষ্ঠী ছিল নুহা আলাহিসামের ছেলে পেলেদের আরো বিভিন্ন লাইন ছিল কোন লাইনে নবুয়া আসে নাই এক লাইনে আসছে আসলেন সমস্ত নবীগুলো বনে ইসরাহলে দাউদ আলাই ইউসুফ আলাইসালাম ইয়াকুব আলাইসাল্লাম মুসা আলাইসালাম সালমান আলি সালাম এভাবে করে কত নবী আসলেন আর ঈসা আলাাম ওই লাইনের সর্বশেষ নবী ঈসা আলাহামের বংশের বনী ইসরা সর্বশেষ নবীকে ঈসা আলাই এখন আর ওই শাখা ইসমাইলআলাম এর শাখায় একজন নবী আসলেন তিনি আলিউলাম তাহলে ইব্রাহিম আলাইহিসুয়া এই লাইনে ওনার বংশে সর্বশেষ নবী গুলো সবাই আসলো তাহলে নুহা আলাহিসাল্লাম ইব্রাহিম আলাহ সাল্লাম এই দুই বড় নবীর কে আর হবে তাদের বংশের ভিতরেই বাকি পরবর্তী পর্যায়ে সমস্ত নবীগুলো এসেছেন এবং এই দুই বংশের ভিতরেই নবুয়াত এবং কিতাব এসেছে এখন দেখা গেল যে ওনাদের বংশে তো অনেক লোক ছিল নুহা আলহসালামের বংশে সবাই এই কিতাবকে ফলো করল না ইব্রাহিম আলাহলামের বংশই সবাই ফলো করলো না কেউ ফলো করলো আর কেউ উল্টা দিকে গেল আল্লাহ তালা সে কথা বলছেন যে নবীর বংশের উত্তরাধিকারী হওয়ার পরেও এরা কেউ হেদায়তের লাইনে আসছে কেউ উল্টার দিকে গেছে ফামিন হুম মুহতাদ তাদের কেউ কেউ হেদায়ত গ্রহণ করেছে তাদের অধিকাংশ ফাসেকের লাইনে চলে গেল মুশ্রিক বেদিন হয়ে গেল আবু জাহাল আবু আহাব কার বংশের লোকেরা এদের পূর্ব পুরস্কার ইব্রাহিম এবং ইসমাইল আলহিস নবীর বংশের পরবর্তী গোষ্ঠী কোরআল বংশের আবু জাহাল আবুল আহ লোভ পাওয়া গেল মূর্তি পূজা এবং আল্লাহ নবীর সঙ্গে দুশ্মী করার লিড দেওয়ার মতো লোভ পাওয়া গেল তারপরে এই যে দুই নবীর কথা আল্লাহ আল্লাহতালা বলেছেন সেই দুই নবীর পরবর্তী পর্যায়ে জেনারেশনের মধ্যে অনেক নবী এসেছেন কয়েকজনের নাম আল্লাহ তালা সেখানে বলছেন আলা আসারিম আগের নবীদের পেছনে পরবর্তী পর্যায়ে তাদের পথ অনুসরণ করার জন্য তাদের পদচিহ্ন ধরে এগিয়ে যাওয়ার জন্য পাঠালাম আমার অনেক নবীকে পরবর্তী পর্যায়ে অনেক নবী পাঠানো হয়েছে ইব্রাহিমের পরে আগে বললাম এবং মারিয়াম আলহিস ইঞ্জিল আহ তাকে আমি কি দিয়েছিলাম ইঞ্জিল দিয়েছিলাম তার কিতাবের নাম ছিল ইঞ্জিল وجعلنا في قلوب الذين اتبعوه رافه و رحمه ار যারা তা কি অনুসরণ করেছিলেন ঈসা আলাইহিস সালাম কে তার অনুসারীদের তার উম্মতের গিলের মধ্যে লোকগুলোর গিলের মধ্যে আমি কি দিয়েছিলাম রাফাত দিয়েছিলাম রাফাত অর্থ হচ্ছে নরম হয়ে যাওয়া দিন আল্লাহর দিলের মধ্যে রহমত থাকা নির্দয় না হওয়া কঠোর না হওয়া যারা সত্যিকার ভাবে ঈশাআসালামকে ফলো করেছিল তাদের দিলের মধ্যে তিনি রাফাতান এবং দিয়েছিলেন এটা ভালো গুণ তাদেরকে আল্লাহ তিনি রহমদিল বানিয়েছিলেন অন্যের ব্যাপারে তারা সবসময় হ্যাঁ সহমর্মিতা উপলব্ধি করত। আর এদের কথা যে বলা হচ্ছে যাদেরকে আমি এরকম যারা ওনাকে অনুসরণ করেছিলেন তাদের পরিচয় আছে কোরআনে পাকে আমাদের নবীর যারা অনুসরণ করেছিলেন সাহাবাহিক তাদেরকে আল্লাহ তালা টাইটেল দিয়েছেন সাহাব আর উন্মদকে আল্লাহ তালা টাইটেল দিয়েছেন হাওয়ার ইউন মানে আগেইন যারা তার শখ সহযোগিতা করতো তাঁর অনুসরণ করত তাদেরকে নাম দিয়েছেন হাওয়ার ইউন এই হাওয়ার ইউনরা তারা তাদের দিলের মধ্যে আল্লাহ তালা দয়া দিয়েছিলেন মায়া দিয়েছিলেন রহমত দিয়েছিলেন সৃষ্টির প্রতি তারা অনেক রহম করত তারা নির্দয় ছিল না তার সঙ্গে তারা আরেকটা যোগ করেছে আমি তো রাহত দিলাম তাদের দিলের রহমত দিলাম দয়া মায়া দিলাম তারা আরেকটা যোগ করে করেছিল রহবানিয়া এই রহবান ইয়াতে অর্থ কি রাহবানিয়াতে অর্থ হলো বাংলা করলে এর অর্থ দাঁড়ায় হওয়া। এটা নাম কি এত দিনদার হতে বলো যে ঘর বাড়ি বিয়ে শি সংসার সব ত্যাগ করে বৈরাগী হয়ে যেতে হবে এরকম কোন দিন আল্লাহ কোন নবীকে দিয়েছেন কিন্তু মানুষ দিনের নামে বৈরাগী সাদের সাদের লাউ বানাই লো মরে বৈরাগী ঠিক কিনা এই বৈরাগ্যবাদীটা বিভিন্ন ধর্মের মধ্যে আসলো কোনো জায়গায় লাউ দিয়ে আসলো কোনো জায়গায় অন্য কিছু দিয়ে আসলো এই বৈরাগ্যবাদীটা এটা কখনোই আল্লাহ তালা মানুষকে দেন না ইসলাম এমন একটা সুন্দর ধর্ম দুনিয়াও আছে আখেরা তো আসে আখেরা পাওয়ার জন্য দুনিয়া থেকে একদম বর্জন করে ফেলতে হবে এটা নাই কিন্তু এই বৈরাজ্যবাদীতা যখন হিসাবে আবিষ্কার করল তারা নতুন করে তারা সংযোজন করল দিনের মধ্যে তাদের নিজস্ব ধারণা থেকে যোগ করে ফেলল এটা একটা কি হয়ে গেল তাদের মধ্যে ডেভিয়েশন আসলো দিনের আসল রুট থেকে তারা সরে গেল এখন রাহবানিয়াতে কারণে বৈরাজ্যবাদা এটাকে ইংলিশে কি বলে রাহবানিয়া ইয়া হ্যাঁ আমি তো ভুলে গেছি ওয়ার্ডটা মানে শব্দটা যেখানে দুনিয়ার অনেক কিছু থাকবে না এটার জন্য তারা কি করলো এক নম্বরে করলো যে যদি ভালো দিন দেওয়ার হওয়া লাগে ধর্মের যাযোগ হতে হয় তাহলে এক কাজ বিয়ে সাদী করা যাবে না কারণ বিয়ে সাজির মধ্যে অনেক দুনিয়ার মায়া মামত আকর্ষণ আছে খুব দুনিয়া দারের জিনিস এটা এটাকে শেষ করতে হবে এখন এটা শেষ করবে কেমনি এটা তো এটা ন্যাচারাল চাহিদা আছে অনেক কিছু করতে হয় সময় মতো যৌবনকাল আসে সময় মতো চাহিদা আসে যে স্ত্রী লাগবে তারপরে ছেলে মেয়ে হবে না কি করা স্ত্রী হলে স্ত্রীর দিকে মন চলে যাবে আল্লাহ দিকে মন কমে থাকবে না আবার ছেলে হয়ে গেলে আবার সেলেমের দিকে মন চলে যাবে আল্লাহ দিকে মন যাবে না ইবাদত করতে পারব না এখন তারা বুদ্ধি বার করলো যে খাসি হয়ে যাও খাসি হয়ে গিয়ে তারপরে তুমি আল্লাহ নৈকট্য অর্জন করে ফেলবা এ হয়ে গেল বৈরাদিতা ভারতে বিভিন্ন ধর্মে হিন্দু ধর্মে বিভিন্ন জায়গায় দেখবেন আছে দেবদাসী আছে মহিলারা বিয়ে শীত করবে না তারা দেব দেবতার খেদমত করবে মন্দিরের মধ্যে থেকে দেবদাসী থাকবে এখন তাদের তো খাসি হওয়ার উপায় নাই। এখন সেখানে মনে করেন যে এই উল্টো পাল্টা কাজ করতে গিয়ে দিনের নামে ভন্ডামি অনেক কিছু করতে হয় বৈরাগ্যবাদী তার লক্ষণ দেখবেন আবার যদি আপনি যান বৌদ্ধদের কাছে ভালো দিনদার হতে হলে দিনের আলেম হতে হলে ধর্মের অনুসারী হতে হলে কাপড় চোপড়ও গায়ে দেওয়া যাবে না ঠিক মতন সিলাই করা কাপড় চোপড় মধ্যে ফুটানি থাকতে পারে ওগুলো দরকার না গেরুয়া রঙের পোশাক পরবা তাতে তোমার দুনিয়ার পোশাকের কোনো আকর্ষণ তোমার মনে কখনো না আসে খাওয়া দাওয়া পাকশাকও তোমার জন্য ঠিক না এগুলোর মধ্যে মজা করে পাক করবা খাওয়ার এগুলো সারা দিন কেউ কেউ তাই খেয়াল কোন রকম থেকে যাবে এই সমস্ত ধারণা হিন্দু ধর্মে ওই তো তারা গয়া কাশি যায় বৈরাজ্যবাদিতে অর্জনের জন্য তাই না সেখানে চলে যায় সেখানে গিয়ে তারা তীর্থের জিন্দিগি যাপন করে বৌদ্ধ মতো আপনার ধ্যান করতে থাকে সংসার এগুলো থেকে বর্জন করতে হবে এইরকম কোন কনসেপ্ট আল্লাহ তালা ইসলামের মধ্যে কোন রবিকে দেন নাই ইসা আল্লাহ এই চেতনা খুব আসলো যে দিন দাড়ি করার জন্য ইফতে রাহবানি রাস্তা নিতে হবে দিন দাড়ি অর্জন করার জন্য দুনিয়াকে কাঠ করতে হবে তারা এই জন্য বিয়সাদের রাস্তাকে ছেড়ে দিল তাদের মধ্যে যারা বিশেষ করে ধর্মের কাজ করবে কিন্তু আমাদের ধর্মের উল্টা ইমাম সাহ রাখতে বলে বিয়ে সাদি করে রাখছে এরকম ইমাম সাহ রাখেন তাহলে এটা উত্তম কথা ঠিক কিনা তাহলে আমাদের ধর্মের চেতনাটা ঠিক উল্টা এবং গলা তোমরা যখন বিয়ে শাদি করো তোমাদের দিন দাঁড়িয়ে অর্ধেক অলরেডি হয়ে যায় বাকি অর্ধেক ঠিক করার চেষ্টা করো। তাহলে আমাদের ধর্মটা কত বাস্তব এটা আমাদের ধর্ম আল্লাহর ধর্মই তো এটা এটাই ইসলাম এটাই দিনুল ফেতরা যেটা মানুষের স্বাভাবিক জীবন যাত্রার সঙ্গে যেটা ম্যাচ করে এটার নাম কি ইসলাম ইসলাম অবাস্তব কিছু না আজকে আমাদের যারা মডার্ন জিন্দিগির দিকে রওনা করে দিয়েছেন মুসলমানদের মধ্যে বাংলাদেশের যারা সাধারণ শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়ে যে তরুণ প্রজন্ম পৃথিবীতে আসতেছে তারা মনে করে ইসলামটা স্বাভাবিক কোন জীবনযাপনের কোন তরিকা না তাদের কাছে ইসলামটা কঠিন অবাস্তব মনে হয় তারা মনে করে যে পাশ্চাত্য সমাজের গা ভেসে দেওয়া রঙিনতা হচ্ছে কি খুব মজার জিনিস যে আল্লাহ তালা মজা এবং মজা কমানো দনুটাকে মিলে দুনিয়া আখরাতের রাতের সৌন্দর্য দিয়ে আল্লাহ তালা এই দিনকে সুন্দর করে আমাদের জন্য রেকমেন্ড করেছেন আল্লাহর যে সুন্দর জীবনের তরিকা আর কোন ব্যক্তি বাড়ি করতে পারবে এই সত্য কথাটা এই সোজা কথাটা আজকের বিশ্বের মুসলমানরা যদি বুঝতো তাহলে পৃথিবীর মানুষ তাদের কাছ থেকে ভালো একটা মেসেজ পেত আফসোসের বিষয় মুসলমানরা বলে ভাই আমাদের দেশ তো পশা কিছু নাই যত সভ্যতা তোমাদের কাছে আছে কিছু বেশি করে আমাদেরকে দাও জীবন ধন্য করে ফেল তো এই মুসলমানগুলো যারাদের এই মানসিকতা আমাদের হয়ে গেছে কে আমাদের ময়দানে আল্লাহর কাছে আমাদের উপায় আছে কিছু জবাব দেওয়ার কি আফসোসের কথা আমি তাদের উপর এটা লিখে দেয়নি আমি তাদেরকে বাধ্য করিনি এরকম করতে ইল্লাহা হাতে হা আমি তাদেরকে শুধু এটাই বলেছি দুনিয়ার জীবন পরিচালনা করো আল্লাহ সন্তুষ্টির যেন তোমাদের তামান্য হয় দুনিয়া তোমরা নিয়ামত গুলোকে সব ভোগ করো হ্যাঁ রব্বনা আতে না ফির দুনিয়া হাসানা আফেরাতে হাসানা দুনিয়া সুন্দর নিয়ামত যা আছে আল্লাহ আমাদেরকে দাও আর আখেরাতের নিয়ামতো আল্লাহ তালা আমাদেরকে দাও সুন্দর দাও তো আমি তাদেরকে শুধু এটাই বলেছি আমার সন্তুষ্টি অর্জন করবে এভাবে জীবন চালাও তুমি সংসার করবে বিয়েসাদী করবে ছেলে মেয়ে মানুষ করবে এবাদত করবে দোকানদারি করবে ব্যবসা বাণিজ্য করবে সব রাখবে কিন্তু তুমি আতে হাসানা আফিলা আফিলাতে হাসানা আমার সন্তুষ্টি দোনো জায়গায় তুমি চেয়েও আমার কাছ থেকে ভালাই তুমি দোনো জায়গায় আশা করো আমি এটা চেয়েছিলাম যাই হোক আমার কথা থেকে তারা বেশি বুজুগ হতে চাইল তখন তারা আবিষ্কার করলো বৈরাগ্যবাদা এখন ওইটা আমল করা শুরু করে দিল কিন্তু কয়েকদিন আমল করে দেখে যে বাবার কাজে আদায় করতে পারল না নিজেরা ওখানে গিয়ে দেখা যায় ভণ্ডার মে অস্বাভাবিক দিন যাপন করতে গিয়ে এই জন্য অনেকে তো খাসি হয় কেউ খাসি হয় না কিন্তু আবার বিয়ে শাদিও করে না এখন তাদের অনেক আপনার হয়ে যায় হক আদায় করতে পারেনিহম আজরাহমিন যারা এই রহবানিয়েত রাস্তায় যায়নি বরঞ্চ লোকদেরকে আমি তাদের যখন ধর্মের ভিতরে বিশাল সংখ্যক লোক দিকে ছুটে দিনের মধ্যে টিকে থাকা খুব চ্যালেঞ্জিং হয়ে যায় অল্প সংখ্যক লোক টিকে থাকে ইমানদার হয়ে আর যারা এই কষ্ট করে স্রোতের মোকাবেলা উল্টা দিকে টিকে থাকার জন্য চেষ্টা করে আল্লাহর কাছে তাদের পুরস্কার অনেক বড় পাওনা হয়ে যায় আমানু যারা ইমানকে টিকে মজবুত করে টিকে ছিল এই সমস্ত উল্টো দিকে যায়নি আমি তাদেরকে পুরস্কার পুরস্কার দিয়েছিলাম পরিপূর্ণভাবে কিন্তু তাদের অধিকাংশই শেষ পর্যন্ত রাস্তায় চলে গেল অধিকাংশই ফাসেক হয়ে গেল অল্প সংখ্যক ইমানদার পাওয়া গেল সেই জমানায় ঈশা আল্লাহ উম্মতের উপরে এখনকার ঈসা আলাহাম উম্মতের কি অবস্থা তারা দাবি করে ফুজুরি তো আর কোন লিমিট নাই হিসাব নাই নিকাশ নাই নবী মুহাম্মাদের মোহাম্মদ সাল্লা উম্মতের খবর কি অধিকাংশ মেন না অধিকাংশ ফাসিক ওই আগের উম্মতদের মতোই আখতারুহম আল ফাঁসে অধিকাংশই ফাঁসেক হয়েই থাকল এটাই হয়ে গেছে পৃথিবীর মানুষের টেন্ডেন্সি তাহলে নবীর উন্মতরা নবীর পরে এক পর্যায়ে আস্তে আস্তে ফজুরের দিকে চলে যায় দিনকে ছেড়ে দেয় দিন থেকে সরে আসে দিনের মধ্যে কমতি আনে অথবা বাড়িয়ে ফেলে অথবা দিনকে বর্জন করে সেই কাজ এই নবীর উম্মতরাও করে রাখছে যেন না করে এই জন্য আল্লাহ তালা ঈসা আলাহ সাল্লামের কথা অন্য নবীদের কথা তাদের উম্মতের কথা কেন বলেছিলেন আমাদেরকে জোরা তুমু তোমরা তাদেরকে পদে পদে পায়ের চিহ্ন অনুযায়ী তারা যেখানে পা দিছে সেখানে দিবা এমনকি তারা একটা গর্তের মধ্যে ঢুকলে তোমরাও গর্তের মধ্যে ঢুকবা তাদের মতো করে তো আসলে তাদেরকে সব কিছুতেই ফলো করবা বুঝবো আর না বুঝো গর্তে ঢুকছে তারা ঢুকছে যেহেতু নিশ্চয়ই তোমরাও ঢুকবা এরকম কনসেপ্ট হয়ে যাবে এখন ওদের রং কনসেপ্ট সেটা আমরা গ্রহণ করে ফেলতেছি তাদের মধ্যে ভালো আছে যেটা সেটাও নিচ্ছি যেটা মন্দ আছে সেটাও নিচ্ছি জ্ঞান বিজ্ঞান সায়েন্স টেকনোলজি ঠিক আছে এর মধ্যে তো ভালো জিনিস আছে নিচ্ছি কিন্তু তারা এখন বিয়ের সাদে উঠাই দিয়া এখন তারা কনসেপ্ট নিয়েছে না আমাদের বাংলাদেশে ঢাকা শহরে এখন শুরু কোহাইব্রিশ করবে না স্বামী স্ত্রী মতো থাকবে কারণ এটা তো ইউরোপ আমেরিকা থেকে আসে বাবার কত ফজিলতের জিনিস হাই হাই মানুষ তারা যা করে তা করবে তারা গড়তে গেলে সেটাই গর্তেই যাবা তখন সাহবাইকার কাদেরকে মিন করেন কাদেরকে ফলো করবো আমরা ইহুদি নাসারা কথা বলছেন তিনি বলছেন ফমান ইদান তাহলে কার কথা বলছি আর তাহলে তাহলে কার কথা বলছি তারপর করবে ঠিক আজকে তাই হচ্ছে ইহুদি ইহুদিনাসার পরিপূর্ণ কালচারকে আজকে মুসলিম উম্মা সভ্যতা সংস্কৃতির চূড়ান্ত অগ্রগতি বলে লুফে নিচ্ছে গলাধকরণ করছে আফসোসের বিষয় আল্লা বলছেন ইয় আনু হে ইমানদার লোকেরা আল্লাহ কে ভয় করো এখন কিন্তু নসিহত আমাদেরকে করছেন এবং হালি কিতাব কেউ করছেন বিশেষ করে তারা হালি কিতাবের ওই সময়ে একটি পজিটিভ ছিল রাসুল উল্লাহুদি অল্প সংখ্যক ইহুদি কিছু খ্রিস্টান তারা জানার চেষ্টা করলো হক নবী কিনা তারা তখনও কিন্তু তাদের ভিতরে ইমানের নূর আছে আল্লাহ নবীদেরকে মূসা আল্লাহালামকে ঈসা আল্লাহামকে তারা ফলো করছেন তাদেরকে লক্ষ্য করে স্পেশালি আল্লাহ বলছেন হে ইমানদার লোকেরা যারা তখনও ইমানদার আস ওই নবীদের কারণে আল্লাহকে ভয় করো বে আর এই সাহা উম্মত এই নবীর প্রতি ইমান আনো যদি আনো ইকিমের রহমতিহী আল্লাহ তালা তার রহমতের দুই পাল্লা ডবল করে তোমাদেরকে দিয়ে দিবেন। কারণ হচ্ছে ডবল কেন পাবে তারা আগের নবীর উন্মত হয়েছিল আবার এই নবীর উন্মত হওয়ার সৌভাগ্য তাদের হয়েছে দুই নবীর উম্মত হওয়ার কারণে তাদের কিসমত বেড়ে গেছে ডবল রিওয়ার্ড পাবে আল্লাহ এই ব্যাপারে একটা হাজিস এসেছে রসুল্লাহ সাল্লা সাত করেছেন সালাহ ইত রাহমার রতাইন দুই ধরনের লোককে আল্লাহ তালা ডি দিবেন ইমান এনেছিল তার আগের নবী এবং আমার খবর পাওয়ার পরে আমার উপরে ইমান এনেছে তাকে আল্লাহ তালা ডবল সবাব দান করবেন ডবল পুরস্কার ও আব্দুল মামলুকুন আদা হাক্কা মুহি আজরান আর এমন একটা কৃত দাস বা গোলাম আগের জমানায় যখন ছিল সে আল্লাহর হক আদায় করে এবাদত করে আবার তার মনির যে আছে মালিক তার কাজও ঠিক মতো করে তাকে না। এইজন্য তার নিজের যে মালিক আছে তার কাজ করতে হয় আবার আল্লাহ তালার এবাদতের হকগুলো আদায় করে সিনসিয়ারলি দনো জায়গায় সে সিনসিয়ার এই আল্লাহ তালা তাকে ডবল দান করবেন আরেকটি লোক তার দাসী আছে কৃতদাসী আগের জামানা এখন তো নেই ওই সময় থাকা অবস্থায় যদি তাকে ভালো করে দিন শিখায় এবং দিন শিখানোর পরে তাকে আজাদ করে দেয় মুক্ত স্বাধীন করে দেয় আবার দিয়ে তাকে রাস্তা ছেড়ে না দিয়ে স্ত্রী করে তাকে ঘরে তাকে স্ত্রীর মর্যাদা দান করে তাহলে আল্লাহ তাকে ডবল পুরস্কার দান করবেন এইভাবে এসেছে আগের আয়াতের রহবান রাহবান একটা হাদিস এসেছে যে এই উম্মতের মধ্যেও রাহবানিয়ত আসে সেটা একটু শুনে নেই সেই ব্যাপারে একটা হাদিস এসেছে রসুল্লাহ সাল্লাম বলেছেন লেকুল রাহবানিয়া ও রাহবানিয়ত হাদহির উম্মা আল জিহাদ সকল উম্মতের মধ্যে কি এক ধরনের রাহবানিয়াত দুনিয়া ত্যাগের টেন্ডেন্সি ছিল কাজ করেছে তবে এই উম্মতের জন্যে আল্লাহ এমন রাহবানিয়ত রেখেছেন যেটা হচ্ছে আল্লাহ রাস্তায় জিহাদ করা আল্লাহ রাস্তায় জেহাদ করতে গেলে তো স্ত্রী বলেন ছেলেমেয়ে বলেন মাল দৌলত বাড়িঘর বলেন সবগুলোর মায়া ত্যাগ করতে হয় না এটা হচ্ছে এই উম্মতের রাহবানিয়া এছাড়া এই উম্মতের আল্লাহ রাস্তায় জেহাদ করা হচ্ছে একমাত্র সংসার ত্যাগের একমাত্র তরিকা যাই হোক আল্লাহ তারা ডবল ডবল পুরস্কার দিবেন আগের উন্মতের যারা বললেন আমি সাক্ষ্য দিচ্ছি এই চেহারা মিথ্যাবাদের চেহারা না এবং আল্লাহ তালা আমাদের সাল্লাম যে সমস্ত আলামত বলেছেন সবগুলো আপনার চেহারা দেখতে পাচ্ছি তিনি কালেমা পড়ে ফেললেন এইরকম ডবল পুরস্কার অনেকে পেয়েছেন তারপরে আল্লাহ তাদেরকে আরো আর এই আল্লাহ তোমাদেরকে নূর দিবেন আলো দেবেন লাইট দেবেন তামসু না বিহি যে লাইট দিয়ে তোমরা রাস্তা খুঁজে পাবে অন্ধকারে হাতুরতে হাতুরে মরতে হবে না অন্ধকারে হাতড়িয়ে ঘুরতে হবে না যাদের হাত দ্বারা ইসলামের প্রতি ইমান আনে আল্লাহ তাদেরকে নূর দিয়ে দেন যাদের কাছে ইসলাম নাই তাদের কাছে নূর নাই অন্ধকার আল ইসলাম নূরুন ইসলাম হচ্ছে নূর আলো লাইট আর কুফর হচ্ছে অন্ধকার আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনাকে নূর দিয়েছেন ইমানের এই নূর দিয়ে দুনিয়াতে হক বাতির হালাল হারাম চিনে চিনে রাস্তা পাড়ি দিতে হবে আর সেই লাইটটা যদি কাছে থাকে ইমানের আমলে এই লাইট থাকে তাহলে কে আমাদের দিন ওই লাইট নিয়ে পুলসেরাত পাড়ি দেবো আমরা ইনশাআল্লাহ যেটা আগে তা আর যারা এই নূরকে ব্যবহার করবে না ইসলাম ব্যবহার করে হক বাতিল কে চিনবে না হালাল হারামের মধ্যে পার্থক্য করে জীবন পরিচালনা করবে না তারা লাইট ছাড়া মরে যাবে লাইট ছাড়া কে আমাদের দিন উঠবে আর পোলসেরাত পাড়ি দেওয়ার মতো লাইট তাদের কাছে থাকবে না জাহার পড়ে যাবে আর এই নবীর প্রতিবেন রাহিম আল্লাহ তালা অনেক ক্ষমাকারী অনেক রহমদিল অনেক দয়া আল্লাহ তালা বান্দাদেরকে করেন তাহলে ইমান থাকলে মানুষের গুণা খাতে হবে না এমন না হয়ে যায় কিন্তু সত্যিকার ইমানদারদের গুনাগুলোকে আল্লাহ তালা কি করেন মাফ করে দেন যাতে করে আল্লাহ তা এটা আহলে কিতাবের লোকেরা মনে না করে যে আসলে এই নবী এবং কিতাব এবং নবুয় আমাদের গোষ্ঠী আমাদের হাতে থাকবে অন্য বংশ যাবে কেমন মদিনার ইহুদিদের সমস্যা ছিল তারা অনেকেই বুঝতে পেরেছে ওনার চেহারা কেমন হবে ওনার সাইজ কেমন হবে উনি কোন সময়ে আসবেন কোন জায়গায় আসবেন কোন ভাষায় কথা বলবেন সব কিছুর আঁকার ইঙ্গিত রয়েছে তাও রাতের মধ্যে তারা ঠিকই ধরতে পেরেছে এনি হচ্ছেন আখিরি নবী কিন্তু এক জায়গায় সমস্যা হয়ে গেল তারা ধারণা ছিল যে সব নবী তো আমাদের এই ইসাহ আল্লাহ সালামের গোষ্ঠীর মধ্যে বনে ইসরাইলে এসেছে এখন আরেকটা চলে গেল ইসমাইলের গোষ্ঠীর মধ্যে এটা তো আমরা মানতে পারি না এই সিজন বর্ণবাদ এর কারণে তারা মিস করে ফেললো আর বলল যে এটা তো আমাদের হাতে থাকবে মক্কার কোরাইশো সব মূর্তি পূজা করেছে ওদের কাছে নবী যাবে কেন আমাদের এলাকায় আসবে আমাদের বংশে আসবে তা আল্লাহ বলছেন আল্লাহ তারা জানা উচিত আল্লাহ আলা সেই ইমিন ফাজ্লা আল্লাহ তালা কোন জায়গায় কি দান করবেন কোন জায়গায় কোনটা স্যাংশন করবেন তাদের জানা উচিত এটা তাদের হাতে না এটা আল্লাহর হাতে এই ক্ষমতা এই দায়িত্ব আল্লাহ নিজের হাতে রেখেছেন তাদের রাখুক এই জন্য থ্রেট দেওয়া হচ্ছে যারা এই নবীর প্রতি ইমান না জেনে বুঝেও তার সঙ্গে কুফরি করা করলো দুশ্মনী করলো আসল আল্লাহর নাম দান আল্লাহ তালার অবদান আল্লাহ তালা মানুষকে মতামত দান করেন এটা একমাত্র আল্লাহ হাতে। যাকে তিনি চান তাকে তিনি দান করেন অন্য কাউকে তিনি দেন না আল্লাহ তালা হচ্ছেন সবচেয়ে বড় দান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তিনি যেটা দেবেন সেটা বিশাল করে দিতে পারেন তাঁর দানের কোন সীমা নেই আর এই দান গুলো দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে আরবি যার আছে তিনি তো দিতে পারেন দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ তালারই আছে দেওয়ার মতো এই উন্মাদকে আল্লাহতালা অনেক বর্জ্যাদ দান করেছেন যে আখিরি নবুয় আখিরি নবীর নবকে তাদের মধ্যে পাঠিয়েছেন এই উম্মতকে তাদের অনুসারী আল্লাহ তালা হওয়ার তৌফিক দান করেছেন এই আল্লাহ তালা তাদেরকে অনেক বড় ফজল দেবেন যে ফজল যে নিয়ামত আগের জমানার অনেকেই মিস করেছে চিন্তা করে দেখেন উম্মত হওয়ার সৌভাগ্যর দিক থেকে কোন নবীর উম্মতটা সবচেয়ে বেশি সৌভাগ্যবান আখরি নবীর উম্মতরা সবচেয়ে বেশি সৌভাগ্যবান এই কথা হাদিসটা দিয়ে শেষ করব একটি হাদিসে এসেছে রাসুল উল্লাহ সাল্লাম বলেছেন দেখো আমাদের আগে যারা বড় বড় দুইটা উম্মত পার হয়ে গেছে তাদের ব্যাপারে হাজি রসুলাম বললেন মাসাল মুসলিম ই না ওয়াল ইহুদ ওয়াল নাস মুসলমানদের মর্যাদা প্রাপ্তি পাওনা আর ইহুদি নাসরার পাওনার যদি এক্সাম্পল নিতে চাও كما فعل رجل استعمل قوما يعملون له عملا يوما الى لين على اجر معلوم اك এক ব্যক্তি এক লোককে কর্মচারী নিয়োগ করেছিল লেবার হিসেবে তাকে কাজে দায়িত্ব দিল সারা দিন কাজ করলো তুমি আমার কাছে কাজ করবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমাকে আমি এত পারিশ্রমিক দেব فاعملوا الى نصف النحار. তো তার মধ্যে লোকটা এসে দিনের অর্ধেক পর্যন্ত কাজ করলো কাজ করে এখন বলে আমি করে ফেলেছি। লা তুমি যে তোমার সঙ্গে কন্ট্রাক্ট করেছিলাম আমরা তোমার লেবার কাজ করব সারা দিন। আমরা চিন্তা করেছি আর করব না আমরা এটা চুক্তি বাতিল করে ফেললাম ও মা আমার বা আর যা সকাল থেকে যা করছি এটা দরকার নাই ওটা তোমার কাছে রাখে দাও সারা দিনের অর্ধেক কাজ করলো করে পারিশ্রমিক কিছু না পেয়ে মাছ রাস্তায় গিব আপ করে ফেললো আর সকাল থেকে দুপুরের খাট নিজে দিলো এটা কোনো কামে লাগলো পুরো বেকার হয়ে গেল। গেলু আকু বাকি এত আমি কম ও খুদু আজ রকম কামেল কিন্তু যে মালিক যারা কাজে লাগিয়েছিল তারা বললো যে ভাই এত কষ্ট করলা। তোমরা কেন এখন মাঝখানে গিব আপ করবা প্লিজ কাজটা করো দিন কমপ্লিট করো এবং তোমাদের পরিপূর্ণ বেতন পরিপূর্ণ পারিশ্রমিক পাওনা নিয়ে যাও তারা নাই বাবা আমাদের আমরা তোমাদের সঙ্গে তোমার কাজ করব না আমাদের কিছু দরকার এই লোকগুলো পরাজিত এ লোকগুলো বেকার এ লোকগুলো একেবারে সর্বহারা হয়ে গেল যারা হারি না বা দেখুন এখন এই লোকগুলো মালিকগুলো অন্য এক গ্রুপ অফ লেবার কে করলো আসো তোমরা কাজ করো তাদেরকে কন্ট্রাক্ট সারা দিন কাজ করলে দিনের শেষে এত টাকা পারিশ্রমিক দেবো তারপরে তারা কাজ করলো এসে কাজ করতে করতে দিন কাজ করতে করতে দিন প্রায় শেষ হয়ে আসছে আসর সময় আসে। এখন বলে আসর সময় এই গ্রুপ দেখো মা আমাল না বা আমাল না বা অতেন আমরা তোমাদের কন্ট্রাক্ট শ্বাস করে ফেলি আমরা এই তোমার কাজ আর করব না আমাদের দরকার না আমরা মাইন্ড করে ফেলেছি আর আমরা যে কাজ করছি পয়সা লাগবে না তোমার কাছে রেখে দাও সেই বেচারা কি করলো ফেস্টে দ্বারা কাউ আন ইয়া মারো লাহু বাকি ইয়া মিহিন এখন এই মালিক বেচারা তো কাজ হওয়া দরকার এখন দিন এরা কাজ অনেক আগে নিয়ে ফেলেছে একটু কাজ বাকি আছে দিনেরও অল্প সময় বাকি আছে এখন সে নতুন আরেক গ্রুপ অফ লেবার নিয়ে আসলো বললো যে ভাই এই কাজটা শেষ করো মাত্র আসর থেকে মাগরি পর্যন্ত সূর্য কাজ করলেই চলবে আর সারা দিনের বেতন তোমরা পেয়ে যাবে তারা তো খুশি হয়ে গেল এখন তারা কাজ করে ফেললো সূর্যও ডুবে গেল দিনও কমপ্লিট হয়ে গেল গেলু আল ফারিকাই হিমা এখন তারা সারা দিনের বেতন পেয়ে গেল ওই যে সকাল থেকে যারা কাজ করছিল ওদের বেতন দুপুর থেকে যারা কাজ করেছিল তাদের বেতন থেকে সন্ধ্যা পর্যন্ত কত বলা হয়ে গেল তখন তিনি আমাদের উম্মদকে লক্ষ্য করে রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন শোনো এক্সাম্পলটা পেলা ফাজা মাসালুহুম ও মাসালুমা কাবেলু মিনহাদা নূর এটা হচ্ছে ওদের এই নাসারা আসারা কিতাবদের আগের জমানায় তারা নূর ফলো করলো কিছুদিন পর্যন্ত কিন্তু আমি মোহাম্মদ যখন আসলাম তাদের কাছে খবর আসলো তারা আমার কুফরি করে তাদের এই যা আনছিল আগে প্রতি হয়ে গেল বাতিল হয়ে গেল এখন কাফের হয়ে সবগুলো মৃত্যুবরণ করবে আর তোমরা যারা আমার উপর ইমান আনলা তোমরা সবাই আসল জিনিসের মালিক হয়ে গেল আর তোমরা জান্নাতের অধিকারী হয়ে দুরিয়া থেকে বিদায় নিয়ে যাওয়া আল্লাহ তালা এই কিসমত আল্লাহ করে আমাদের সবাইকে ইমান নিয়ে দুনিয়া থেকে যাব আর যারা এই ইসলাম চিনল না বেঈমান হয়ে দুনিয়া থেকে যাবে তাদের থেকে যে আল্লাহ আপনাকে ভিন্ন করেছেন তাদের থেকে যে আল্লাহ আপনাকে সরিয়ে এনেছেন আপনি কি আল্লাহর প্রতি কৃতজ্ঞ না আসুন আমরা আল্লাহর প্রকাশ করি আলহামদুলিল্লাহ আল্লাহাম اللهم أرنا الحق حق وارزقنا اتباعه وارنا الباطل باطل وارزقنا اجتنابه اللهم إنا نسألكم وجبات رحمتك وعزائم وأغفرتك والسلامة من كل إثم والغنيمة من كل بر والفوز بالجنة والنجاة من النار اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عدام النار وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين آمين ورحمتك السلام عليكم ورحمة الله تعالى وبركاته